আবু হুরা রদাল হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্ল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ তালার আত্মমর্যাদাবোধ আছে এবং আল্লাহর আত্মমর্যাদাবোধ এই যে যেন কোনো মোমিন বান্দা হারাম কাজে লিপ্ত হয়ে না পড়ে